ইমাম রচিত এই কিতাবটি ইমান কিভাবে আনতে হবে এ বিষয়টি আমাদের ইমাম আলোচনা করেছেন এবং তিনি কোরআনে করিমের উপরও আলোচনা করেছেন তারপর তিনি কোরআনে করিম যে আল্লাহর কালাম সেটা আলোচনা করেছেন আমরা এই আল্লাহর কালামের বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে এই কালামকে অনেকে অস্বীকার করেছে অস্বীকার করার কারণই। অনেকের নাম হয়ে গেছে মোতাকালিমিন কালাম অস্বীকার করার কারণে আবার কালাম নিয়ে বাড়াবাড়ি করার কারণে তাদের নাম হয়েছে যারা কালাম নিয়ে কালাম করেছে জাহমিয়া তারপর মোতাজিলা তারপর আশায়রা তারপর মাতুরি দিয়া আহ জমাতের আকিদে আমরা গতভাবে বিস্তারিত আলোচনা করেছি এপর্বে আমরা সাব্যস্ত করতে চেষ্টা করব যে আল্লাহ কথা বলেন আল্লাহ সিবাতুল কালাম আল্লাহ তালা যেন সাব্যস্ত তিনি কথা বলেন শব্দে তিনি কথা বলেন বর্ণে আল্লাহতার কথা বলেছেন বর্ণ তার কথার মধ্যে শব্দ আছে বর্ণ আছে এবং তিনি আরো এই ভাষায় কথা বলেন অন্যান্য ভাষায় তিনি কথা বলেছেন যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি কথা বলেন কথা বলার তার প্রাচীন গুণ সাথে সাথে যখন আলাদাভাবে ভিন্ন ভিন্নভাবে যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন এটা আল্লাহ দুটি অংশ একটা আছে আল্লাহের ভিতরে আবার তিনি হায় যখন তিনি প্রমাণ মনে করেন তখন তিনি আবার তিনি কথা বলেন যেমন তিনি কোরআনকারিম নিয়ে পরবর্তী কথা বলেছেন যেমন তিনি তহরাত নিয়ে কথা বলেছেন যেমন মুসাই আল্লাহ ইসলামকে ডেকেছেন যেমন তিনি নুয়াল্লামকে ডেকেছেন আগে ডাকেননি ওই সময় শুধু ডেকেছেন তেমনি আমাদের নবীকেও তিনি মেরাজের রাতিতে কথা বলেছেন সেগুলি সেই সময়ে তিনি বলেছেন আগে বলেননি তাই বুঝে গেল যে তিনি হায় আহাদ কথা বলে আল্লাহ তালা একটি গুণ হায় যখন ইচ্ছে তখন তিনি কথা বলেন আর মূল কথা কথা বলার গুণ তার প্রাচীনকাল থেকেই যখন থেকে স্রষ্টা তার অস্তিত্ব থেকে সাথেই এই গুণটি জড়িত রয়েছে আমরা এখন প্রমাণ করতে চাইব আল্লাহ তাল আল্লাহাম কথা বলে আল্লাহ একটি গুণ এর কিছু প্রমাণ আমরা কোরআন হাদিস থেকে প্রদান করব প্রথমত আল্লাহ থেকে আমরা দলি কোরআন করিম আল্লাহ বলেন তিরকা রসুল ফদ্দাল আলাহ আব্দ কালাম সুরাব আকরা দুশো তিপ্পান্নয় তাল্লা বলেন যে এই রসুলগণ অর্থাৎ তিনি অনেকগুলো রসুল আলোচনা করেছেন এর আগে রসুলগণ আলোচনা করার পর তিনি বলেছেন রসুলগ তাদের উপকে আমি মিন হুম তাদের কারো কারো সাথে আল্লাহ কথা বলেছেন এই কথা বলে সুস্পষ্ট আল্লাহতাল কথা বলেন তিনি কথা বলেছেন দ্বিতীয় আরেকটি আয়ত আমরা বলতে পারি সেটা সুরানিসার একশো ১৬৪ নম্বর আয়ত আল্লাহ বলেন ওয়া কাল্লাম তকলিমা আর আল্লাহ মুসায় সাথে কথা বলেছেন কথা বলার মত অর্থাৎ সন্দেহ করার কিছু নেই যে তিনি কথা বলেছেন বরং তিনি মুসা আল্লাহামের সাথে সুস্পষ্টভাবে সুস্পষ্টভাবে কথা কথা বলেছেন অন্য আল্লাহ তালা বলছেন সুরা আরফের একশো তেতাল্লিশ নম্বর আয়তে ওসা লিমি কাতিনা ও কাল্লামাহু রব্বু আর যখন মুসা আসলো আমাদের ওয়াদা মোতাবেক আমরা তাকে যে ওয়াদা দিয়েছি সে ওয়াদা মোতাবেক আসলো সময় মোতাবেক আসলো ওয়া কাল্লামাহ রবহু এবং তার সাথে তার রব কথা বলেছেন তার সাথে তার রব কথা বললেন অর্থাৎ আল্লাহ তালা কথা বলেন এবং তিনি কথা বলেছেন মুসা সালামের সাথে অন্য আয়তা আল্লাহ আল্লাহ সুরা তহার তেরো এবং চোদ্দ আয়তা আল্লাহ বলেছেন মুসাআ আলাহ সালাতামকে তিনি ডেকে বললেন আর আমি আপনাকে পছন্দ করেছি আমি আপনাকে পছন্দ করেছি আমি একমাত্র ইলা একমাত্র ইলা আমি ব্যতীত সত্য কোন ইলাহ নেই ফারবুদিনী সুতরাং আপনি আমারই আবাদত করুন ও আকিম ইসলাম প্রতিষ্ঠা করুন আমার স্মরণকে প্রতিষ্ঠা রাখার জন্য আমার স্মরণের জন্য যখনই স্মরণ হবে তখনই আমার সলাৎ আপনি কায়েম করুন যদি ভুলে গেলেও সেটাকে স্মরণ করবেন দুইটি তফসিরে হতে পারে আয়াতের কিন্তু এখানে যে অংশটুকু দরকার সেটা হচ্ছে আল্লাহ তালা বলছেন আমি আপনাকে পছন্দ করেছি সুতরাং যা হই हिसाब से कान लागिए अल्लाह तला जाए कथा सामने कीद्दीन और आकम सल्ला दिक्री कथा कान लागिए शुरू गुरुत्पूर्ण जिन सल पर सलाटाई एक उल्लेख कर আপনি বাস্তবায়ন করবেন সলাত সেভাবে প্রতিষ্ঠা করবেন তাকে নির্দেশ দিয়েছেন কান লাগিয়ে শুনতে বলেছেন আল্লাহর বাণী যেন উল্লেখ করব তা নম্বর আয়তা আল্লাহ যখন মুসা আল্লাহ সালাতাম গাছের কাছে আসলেন তাকে ডাকা হল সেই আল্লাহ নির্দেশ মোতাবেক তিনি যখন আসলেন তখন তাকে ডাকা হল মিনসাতিল ওয়াদিল ডান ডানদিকের উপত্যকা তীর থেকে ফিলব কাতিল মুবারক স্থান থেকে স্থানে মিনার সাজারা গাছ থেকে তিনি শুনতে পেলেন যেখানে আল্লাহ তালা সেখানে তার আলো ফেললেন তার নূরের তাজাল্লি সেখানে হলো তিনি সেখান থেকে তার শব্দে আসলো ইয়া শব্দ কি আসলো ইয়া আলামিন আমি আমি আল্লাহ যে আমি সবকিছুর রব্বুল্লা আলমিন আমি সৃষ্টিকুলের রব সৃষ্টিকুলের রব আল্লাহ তালার এই বাণী মুসা আলাহিসাল্লাম শুনেছেন এবং এই বাণী আল্লাহ তালা উচ্চারণ করেছেন মুসা আল্লাহিস্লাম সেটা শুনেছেন তারপর আল্লাহ তালার কথা তিনি উচ্চারণ করেন এবং সেটা অন্য কেউ শুনতেও পায় এটা আমাদেরকে ষষ্ঠ যে আয়টি হচ্ছে আমাদের কোনো কিছু করতে আল্লাহ তালা বলছেন আমাদের কোনো কিছু করতে কোন কষ্টের কিছু নেই পেতে হয় না আমাদের কথা তো এরকমই থাকে যখন কোনো কিছু আমরা ইচ্ছা করি যেটা করার কখন কুন কুন কুন বলে সেটা হয়ে যায় কুন বলেন এবং সেটা আল্লাহ শব্দ দিয়ে বলেন শব্দ এবং বর্ণ এবং দিয়ে উচ্চারণ করলে আর সে তখনই সেটা হয়ে যায় তবে আল্লাহতলা কথা বলেন এবং সে কথা অনুসারে শব্দ বের হয় এবং সেটা মানুষ শুনতে পায় সেটা মানুষ শুনতে পায় তবে আল্লাহ তালার কথা শব্দ আছে আল্লাহ তালার কথার মধ্যে বর্ণ আছে সেটা আমাদেরকে ইমান আনতে হবে যদি আমার আমার রবের কালিমা সমূহের জন্য বাণীর সমূহের জন্য কালী হয়ে যায় লিদাল বাহারু সমুদ্রের পানি শুকিয়ে যাবে কাবলানব্বী আমার রবের বাণী কখনো শুকিয়ে যাবে না শেষ হয়ে যাবে না মাদা যদিও যদিও এর মতো আরও কালি নিয়ে আসে তা তো কিছু যায় আসে না সেটা কিছুই হবে না আমার রবের কালেমে এত বেশি কালাম এত বেশি আল্লা রাবজাতের কালামের কোনো শেষ নেই তিনি কথা বলেন তিনি তার কথা মানুষ শুনতে পায় তার কথা অনুসারে তিনি নির্দেশনা দেন এটাই এ আয়তে প্রমাণ করে তার রবের কালাম অনেক বেশি তার কালেমার কালেমার কোন শেষ নেই সেটাই এ আয়াত থেকে আমরা পাই অষ্টম যে আয়াতটি আমরা তেলাবাদ করব সেটা সুরা নামের একশো পনেরো নম্বরে আল্লাহ তালা বলছেন পরিপূর্ণতা পেয়েছে আপনার রবের কালিমা সত্য হিসাবে আদলান ইনসাফপূর্ণ হিসাবে সত্য কি খবর দিক থেকে সেটা সত্য আল্লাহ তালা যে খবর দিয়েছে সেটাই সত্য আদলান এবং যেই আল্লাহ তাদের যে নির্দেশনা দিয়েছেন যে শরীয় দিয়েছেন সেটা ইনসাফপূর্ণ আল্লাহদ্দ কলিমাতিহি তার এই বাণীর কোন পরিবর্তন নেই তিনি যা বলেছেন সেটাই হবে এটা সেটাই হচ্ছে এবং সেটাই হবে সেটাই হতে হবে এক অর্থ আরেক অর্থ হচ্ছে তোমরা এর বাণীর সম পরিবর্তন করো না অর্থাৎ আল্লাহ তালা নির্দেশকে পরিবর্তন করে নির্দেশের বাইরে তোমরা যাবে না হচ্ছে খবর কোন নির্দেশ দিয়েছেন করতে বলেছেন নির্দেশ এগুলো হচ্ছে আর তিনি খবর দিয়েছেন আগেকার কোন সংবাদ দিয়েছেন অথবা কি হবে সেটা বলেছেন সেটি হচ্ছে খবর বলা হয় আর ইনসা হচ্ছে যেগুলো নির্দেশনা আসে দুই ধরনের কালিমা আল্লাহ তালা রয়েছে এই আল্লাহ তালার এই কালামগুলো সবই হচ্ছে হক সেদ এবং আদর ইনসাফপূর্ণ এবং সত্য এগুলি আল্লাহ তালার কালেমা পরিপূর্ণতা পেয়েছে এই কালেমাগুলো পরিবর্তন করা যাবে না বুঝা যাচ্ছে যে এই কলিমাগুলো আল্লাহ তালার বাণী এগুলো আল্লাহ তালার শব্দ এবং অর্থ সহ আল্লাহ তালার পক্ষ থেকে আসছে এগুলোর কোন এগুলি পরিবর্তন করার ক্ষমতা কেউ রাখেনা দুনিয়াতে হয়তো সে আল্লাহ তালা বিধানকে লঙ্ঘন করতে পারে কিন্তু আল্লাহ তালা বিধান ঠিক আল্লাহ তালা বিধানের জায়গায় থাকবে সে হয়তো গুনাগার হয়ে এর না মানার কারণে গুণায়গার হয়ে যাহা নামে চলে যাবে কিন্তু আল্লাহ তালার দি আল্লাহ তালার কালিমা শাসত এবং সেটাকে মেনে নিতে হবে নবম যে একটি আয়াত আমরা তিলবাদ করব সেটা হচ্ছে সুরাই ফাদ পনেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন্লাহ তারা আল্লাহ কালামকে পরিবর্তন করতে অর্থাৎ আল্লাহ তালা যে নির্দেশ দিয়েছে নির্দেশ অমান্য করতে তারা চায় এটা অর্থ এটা কিন্তু আল্লাহর কালামকে পরিবর্তন করার ক্ষমতা কারণেই নির্দেশ দুনিয়াতে একটি চিনা একটি খবর খবর যেগুলো দিয়ে সেগুলো মানতেই হবে সেগুলি পরিবর্তন করার ক্ষমতা তাদের নাই কিন্তু নির্দেশ দিয়েছে তাদের শরীর যেটা দিয়েছে সময় মানুষ মানে না সেটাকে বলা হচ্ছে যে তারা সাচ্ছে আল্লাহর বিধানকে পরিবর্তন করতে আল্লাহর কালামকে পরিবর্তন করতে তারা চায় আল্লাহর কালামকে পরিবর্তন করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি হয়তো তারা অমান্য করতে পারে এতটুকুই এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহর কালাম তাহলে আল্লাহ তাল কালাম আছে আল্লাহ তালার কথা আছে আল্লাহ তালার বাণী রয়েছে আমাদের জন্য সেটাকে আমরা সেই কোরআন মাধ্যমে স্বীকার করছি সাব্যস্ত করছি দশম যে আয়টি আমরা এখন উচ্চারণ করবো সেটা হচ্ছে সুরা বাকার পঁচাত্তর নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন কালাম তারা আল্লাহর কালাম শুনে শোনার পরে সেটাকে বিকৃত করে যখন সেটা বুঝে তারা বোঝার পর দেখছে যে সেটা আমল করতে কষ্ট হবে অথবা তাদের মন তাদের প্রবৃত্তির বাইরে চলে যাচ্ছে অথবা প্রবৃতি যা আছে তা পাচ্ছে না অথবা তাদের না তাদের খুশি করতে পারছেন তখন তারা আল্লাহ তাল কালামকে পরিবর্তন করে ফেলে কিন্তু আল্লাহ তাল কালাম তারা ইয়সাউনা কালাম আল্লাহ কালাম তারা শুনতে পায় ওহম ইয়াল জেনে শুনে তারা সেটাকে পরিবর্তন করতে চায় এটা আল্লাহ তালা বলেছেন তো আল্লাহ তালা কালাম তারা শুনে তাহলে বোঝা গেল যা শুনে তা আল্লাহ কালাম তা শুনে তার সেটা আল্লাহ কালাম আল্লাহ কথা তাহলে শোনা যায় এবং শোনা যেটা যায় সেটা অবশ্যই যা শোনা যায় তা অবশ্যই শব্দ এবং অর্থ নিয়ে কমপ্লিট বাণী স্বীকার করতে হবে এগারোতম একটা আয়ত্রয় ছয় নম্বর আয়তা আল্লাহ বলছেন যদি কালাম কি ইমান আনতে হবে এটা আল্লাহ তালার উপর ইমান আনার বিষয়টি তাদেরকে জানাতে হবে যে তুমি আশ্রয় চেয়েছো ঠিক আছে কিন্তু তোমার আশ্রয় কতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি কালাম বুঝিনি আল্লাহর কালাম শুনোনি আল্লাহর কালাম শোনাবেন শোনানোর পরে তারা যদি কোন সেটা মানে তাহলে ভালো ইমান আনলো আর যদি না হয় আবল আবল তার অবস্থানে তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা যাবে না তাদেরকে তাদের নিরাপত্তা স্থানের বাইরে নিয়ে যেতে হবে সেখানে তারপর থেকে তাদের সাথে ভিন্ন মহামলা শুরু হবে ভিন্ন আলোচনা শুরু হবে আমাদের যে অংশটুকু দরকার সেটা হচ্ছে এখানে যে আল্লাহ তালা বলছেন ওয়াইন আহাদু মিয়াল মুশরিক ইনস্তা জিয়াউরাক মুশিকদের কেউ যে আশ্রয় আশ্রয় দেবে তৎক্ষণ পর্যন্ত হাসমা হাত ইয়াসমা আল্লাহ আর কালাম শোনা পর্যন্ত তাহলে বোঝা যায় আল্লাহর কালাম শ্রুত হয় শোনা যায় আল্লাহর কালামের শব্দ আছে আল্লাহ তালামের বাক্য আছে অর্থ আছে আল্লাহ আল্লাহ তাল কালামের অর্থপূর্ণ বাক্য যা বুঝে আনবে অর্থ অর্থপূর্ণ বাক্য এবং সেটা আরবিতে কোরআনকারিম হলে আরবিতে হয় অন্য অন্যান্য ভাষা হলো অন্যান্য ভাষা আল্লাহ তালা কথা বলেন কোরআন করিম আরবিতে কথা বলেছেন কোরআনকারিম আরবিতে বলেছেন আল্লাহ তালা কোরআন কারিম বিভিন্ন জায়গায় বলেছেন কোরআনকারিম সম্পর্কে বলেছেন সুস্পষ্টায় আবার অন্য আয়তা আল্লাহ বলে আরবী কিতাবেন আরবিতে কথা বলেছেন বলেছেন। জন্য এটার শব্দ আরবি অর্থ অর্থ বুঝতে হবে অর্থহীন অর্থ সহ এবং এর বর্ণ বর্ণ আছে বর্ণগুলো আল্লাহ তালা উচ্চারণ করেছেন এভাবে আমাদেরকেই মানানতে হবে হাদিস রসুল্লাহ সাল্লা আল্লাহ তাল কালামকে সুস্পষ্ট ভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন আল্লাহ তালা কথা বলেন এবং সে কথা শোনা যায় আল্লাহ তাল নবীর মুখে কোরআন করিম শুনেন এই বিষয়টি রসোল্লা বিভিন্ন উল্লেখ করতে পারি প্রথমে একটি হাদিস উল্লেখ করছে যা বোখারি মুসলিম বর্ণিত হয়েছে হাদিসটি হচ্ছে রসুল্লাহ সাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আবহ বর্ণিত রসুল্লাহাম বলেন মুসা ফকাল ওসাইম আদম এবং মুসা আলাইম দুজনেই ঝগড়া করলেন একে অফরের বিরুদ্ধে দলিল নিয়ে আসলেন দলে নিয়ে আসলেন ফকা মুসা মুসা আলাই আদম আলাইসালামকে বললেন ইয়া আদম হে আদম আপনি আমাদের পিতা আপনি আমাদের হত করেছেন ও আখরাইস্তানা জান্নার থেকে বের করে নিয়ে আসছেন কাল আদম মুসা আদম আলা তখন মুসা কে ইয়া মুসা ইস্তফাক আল্লাহ কালামি আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছেন স্পষ্ট আল্লাহ আল্লাহামকে গ্রহণ করে নিয়েছেন পছন্দ করে নিয়েছেন ও খতাকার তাহি এবং তাওরাতকে নিজ হাতে লিখে দিয়েছেন তোমার জন্য এটা হচ্ছে আদম কথা মুসাই আলাহ ইসলাম বিরুদ্ধে তিনি বলছেন যে দলিল اتلوموني على اتلوموني اتلوموني على امرن قدر الله علي قبل ان يخلقني ب 40 سنه তুমি কি আমাকে এর এর উপর তিরস্কার এমন একটি কাজের জন্য তিরস্কার করছো যেই কাজটি আল্লাহ আমার উপর লিখে আদম তার দলিল শক্তিশালী করলেন এবং তিনি জয়লাভ করলেন ফাহাজা আদম মুসা রসল্লাহাম দুইবার বললেন তিনবার এভাবে এইভাবে মুসা আলাহিসামের উপরে দলিল প্রমাণ পেশ করে আদম আলাহাম নিজে জয়ী হলেন দলের প্রমাণে তিনি নিজে প্রমাণ করতে চাইলেন তিনি নির্দোষ তিনি যেটা করেছেন এটা একটা ভুল ছিল সেটা মসিবত ছিল আর নিয়ম হচ্ছে মসিবতের সময় কোনো মসিবতের সময় কেউ কারো দোষ দিতে পারে না বলতে হয় যে আল্লাহ কাদ্দার্লাশাফল আল্লাহ আল্লাহ তালা আমার জন্য বিপদে দেখেছেন এই বিপদে পড়ে আমি নিজেও নিজেও নিষ্পেষিত হচ্ছি সুতরাং আমার বিরুদ্ধে তোমরা দলিল পেশ করো না বরং আল্লাহ কাছে ক্ষমা ছা এটা বলতে হয় এই জন্য মুসাই আল্লাহাম যেহেতু আদম আলাহ ইসলামের এই বিপদটাকে নিয়ে কথা বলেছেন বলছেন এই বিপদ তুমি আমাকে তিরস্কার করতে পারে না এখানে আমাদের যে অংশটুকু দরকার সেটা হচ্ছে মুসা আল্লাহ ইসলামকে আদম আলাহিসাম বলেছেন যে ইস্তাফা কাল্লা হবিকাল্লাহ আমিহি ইস্তফাকালামী আল্লাহ স্পষ্টভাবেছেন আল্লাহ আল্লাহ বিশেষ করে মুসা আলাহ সালাতামের সাথে তিনি কথা বলার মতো কথা বলেছেন তাহলে কথা বলা আল্লাহ একটি গুণ এবং সেটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা ইনশাআল্লাহ এ বিষয়ে পরবর্তী পর্যায়ে আর একটু বিস্তারিত আলোচনা করব ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন